আবু হুরাইরা হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন লোকদের নিয়ে সালাত আদায় করে তখন যেন সে সংক্ষেপ করে কেননা তাদের মাঝে দুর্বল অসুস্থ ও বৃদ্ধ রয়েছে আর যদি কেউ একাকি সালাত আদায় করে তখন ইচ্ছামতো দীর্ঘ করতে পারে